الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد هذا هو الدرس الثامن عشر وعنوان هذا الدرس هو مصادر تلقي العلوم सम्मानित बांगी भाई सुप्रिय बंधुगण आज के धारावाहिक आलोचनार अठारोतम आलोचना आज के आलोचनार विषय हमारे कथार ज्ञान अर्जन करब सम्मानित भाई सुप्रिय बंधुगण ज्ञान अर्जुन अनेक मसदार वे केंद्र रही है क्योंकि एक जो ईमानदार व्यक्तिर एक ईमानदार व्यक्तिर जीवन मसद अर्थात জ্ঞান অর্জনের কেন্দ্র বা সেন্টার বা স্থান সেক্ষেত্রে অন্যদের সাথে ভিন্নতা রয়েছে দুনিয়ার ক্ষেত্রে অনেক বড় বড় পন্ডিত যারা হয় বিজ্ঞানী ডাক্তার এইসি নানা কিছু হয় তাদের জ্ঞান অর্জনের কেন্দ্র আর একজন আলিমি দিন তথা একজন ইমানদার ব্যক্তির জ্ঞান অর্জনের কেন্দ্র সম্পূর্ণ আলাদা একজন ইমানদার ব্যক্তি এবং একজন আলিমি দিন জ্ঞান অর্জন করবে কোথেকে এ বিষয়টি আজকে আলোচনার বিষয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগান সেই কিতাব যা হচ্ছে সর্বোত্তম কিতাব মুতেসা বিহাস যা সামঞ্জস্যপূর্ণ যার ভিতরে কোন বৈপরীত্য বৈপরীত্য নেই এবং মেহানি যা বারবার করা হয় বারবার বলা হয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ তাহলে জ্ঞান অর্জনের মসদের বা কেন্দ্রবিন্দুর প্রথম কেন্দ্র হচ্ছে প্রথম কেন্দ্র হচ্ছে আমরা জীবনের আসল মূল নীতি গুলো বের করব। এটি হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম এবং প্রধান প্রধান মাসদার বা কেন্দ্র বা সেন্টার সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ কারণ এই কিতাব হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহ নেই আল্লাহ বল আহসানা যারা কৌল বা বক্তব্য সুন্দরভাবে শ্রবণ করে এবং সঠিকভাবে সুন্দরভাবে আমল করে রবুল আলমী তাদের পরিচয় দিচ্ছেন অর্থাৎ ইমানদার তারা করনুল করিমকে করানুল করিমকে সঠিকভাবে শ্রবণ করে করানুল করিমকে সঠিকভাবে জানার চেষ্টা করে এটি হচ্ছে তাদের মূল চরিত্র বা বৈশিষ্ট্য সুপ্রিয় বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা আসুন আমরা কোরআন থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করি গাইডলাইন খুঁজে বের করার চেষ্টা করি তাহলে জ্ঞান অর্জন বা জ্ঞান অর্জন বা তলাবুল আলমের প্রথম মাসদার প্রথম কেন্দ্র হচ্ছে করানুল করিম দ্বিতীয় হচ্ছে রাসু সাল আলী হোসালের সন্ন্যত আল্লাহ যে বিশাল ভান্ডার সেখান থেকে আমরা জ্ঞানের রাজ্যে জ্ঞানের রাজ্যে জ্ঞান আহরণ জ্ঞান আহরণ করবো সেখান থেকেও সুপ্রিয় বন্ধুগান সুতরাং আসুন আমরা কোরআনুল কেন পাশাপাশি সহি হাদিসের আলোকে আমরা জ্ঞান অর্জন করি সেখান থেকে আমরা জানার চেষ্টা করি সেখান থেকে আমরা জীবনের গাইডলাইন বেসে খুঁজে বের করার চেষ্টা করি আর এই রাসুদাহ আলীতির ব্যাপারে আল্লাহ একটি স্পষ্ট ঘোষণা আল্লাহ বলছেন তিনি কোনো কথা নিজে থেকে বলেন না বরং যা কিছু বলেন সব তার কাছে ওহি ওহি প্রেরণ করা হয় ওহি নাজিল করা হয় অর্থাৎ রাসুদ সাল আলী আসাল্লাম যত হাদিস বলেছেন সব হাদিস গুলো বিশেষ করে সহি হাদিস আল্লা পক্ষ থেকে তিনি বলেছেন তিনি নিজের থেকে বানিয়ে বানিয়ে কোন বলেন না যা কিছু বলেন সব আল্লাহ তাল পক্ষ থেকে বলেন সম্মানিত ভেহেরা সুপ্রিয় বন্ধুগণ কোরআনুল করিম এবং রসুদাহ আলী ইসলামের হচ্ছে একজন ইমানদার ব্যক্তির জীবনে জ্ঞান অর্জনের মূল মসদা কেন্দ্র এই ব্যাপারে আল্লাহ রসুলের আমি তোমাদের জন্য দুটো জিনিস লিখে গেছি তার মধ্যে একটি হচ্ছে আল কুরানিম আর দ্বিতীয়টি হচ্ছে রসদ আলী সুন্নত অর্থাৎ এই দুটো জিনিস হচ্ছে আসল এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনই তোমরা বিভ্রান্ত হবে না তাহলে যদি আমরা সঠিক পথে থাকতে চাই সঠিক পথে আখরে নিজেদেরকে রাখতে চাই ধরে রাখতে চাই তাহলে আল কোরআনুল করিম এবং সুনত রসুল্লাহ সাল আলী আসাল্লাম অর্থাৎ কোরআন করিম এবং রসুল সাল্লু আলী আসাল্লামের রেখে যাওয়া সুন্নত এবং এই বিষয়টি আল্লাহ তালা আরো স্পষ্ট করে বলেছেন আতিহল ও রসুল و اولي الامر منكم فانت نزعت في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر ذلك خير واحسن تاويلا يا এতে মুদি আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসুলের অনুগত করো আর তোমাদের মধ্যে যিনি দায়িত্বশীল তিনি যদি العالمين فانت في شيء যদি কোনো ব্যাপারে তোমরা মতবিরোধ করো فردوه الله والرسول তাহলে আল্লাহ এবং তার রসুলের দিকে রেখে যাওয়া সুন থেকে তার সমাধান খুঁজে বের করো সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং কোরআন করিমের এই আয়াতগুলো এবং হাদিসগুলো স্পষ্ট করে দিচ্ছে আমাদেরকে যে আমরা জ্ঞান জন্য ক্ষেত্রে করার হচ্ছে আমাদের এক নম্বর মসজিদ বা কেন্দ্র আর দ্বিতীয় হচ্ছে রসদ আলী সুসলামের রেখে যাওয়া সুন্নতাই কেরামদের বক্তব্য বা তাদের মতামত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ করার এবং সন্না আমরা পেয়েছি সাহাবাদের মাধ্যমে সাহাবাই কেরাম ছিলেন রসুদ সাল আলী সুসালামের সরাসরি ছাত্র করার কিনিমের কোন আয়তের কি ব্যাখ্যা সাহাবাই কেরাম ভালো জানতেন কোন আয়াত কোন প্রেক্ষাপটে নজিল হয়েছে কোন প্রেক্ষাপটে বিশ্লেষণ আমাদের জ্ঞান অর্জনের অন্যতম আরেকটি বিষয় এবং এ কারণে অনেক বড় বড় মহাকি কম আল্লাহ কিনাম বলেন যে কোরআন করিম বুঝতে হবে আলা ফাহমি সালাহ যেভাবে সালফে সাহলীন বুঝেছেন অর্থাৎ আমরা নিজেদের মত করে বুঝবো না বরং সালফেস আলহিনগণ যেভাবে বুঝেছেন তাদের বুঝ অনুযায়ী বোঝার চেষ্টা করব। যদি আমরা নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি দেখা যাবে বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক এবং নির্দেশনা বের করতে গিয়ে আমরা ভুল করে বসব। আর সালফে সালিনের মধ্যে প্রথম সারির প্রথম কাতারে হচ্ছে সাহাবাই কেরাম সাহাবায় কেরাম যেভাবে কোরআন বুঝেছেন যেভাবে হাদিস বুঝেছেন তাদের বুঝ অনুযায়ী বুঝতে হবে তাহলে কোরআন করিম এবং রসুল সাল আলী হাসান পরে সাহাবাহামদের বক্তব্য তাদের মতামত সেটাও আমাদের জ্ঞানর অর্জনের জন্য অন্যতম একটি মাস্তার মাস্তার বা কেন্দ্রবিন্দুর সাথে সাথে কোন ব্যাপারে একমত পোষণ করে বিশেষ করে মুস্তাহিদ জ্ঞান অর্জনের জন্য একটি বিষয় তবে সেটা সেটা এবং শূন্যের উপরে ভিত্তি করে যদি কোন মেশাইলের ব্যাপারে ইজমা হয় উল্লামা একেলাম মধ্যে তাহলে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য একটি বিষয় কারণ রসুল সাল আলসালাম তুমি উন্মতি আলাপ ধরাই আমার উন্মত কখনোই ভ্রান্তির উপরে ভরস্টতার উপরে একমত হবেন না বা হবে না সম্মানিত ভাইয়ের সুপ্রিয় বন্ধুগণ আসুন আমরা জ্ঞান জন্য যে মসদের বা কেন্দ্রগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করি আল্লাহ তাহলে সেই তৌফিক আমাদেরকে দান করুন